মাসুক রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রদিল তালাহাকে ইখতিয়ার সম্পর্কে জিজ্ঞেস করলাম এতে তালাক হবে কিনা। তিনি উত্তর দিলেন নাবি সাল্লু আলয়াল্লাম আমাদেরকে ইখতিয়ার দিয়েছিলেন তাহলে সেটা কি তালাক ছিল মাসুক বলেন তবে সে অর্থাৎ স্ত্রী আমাকে গ্রহণ করার পর আমি তাকে একবার ইখতিয়ার দেই বা একশোবার দেই তাতে কিছু যায় আসে না